বারার রদিল্লাহ তু হতে বর্ণিত যে নাবি সাল্লাহ আল্লাহাল্লাম যখন উমরার ইচ্ছা করেন তখন তিনি মক্কায় আগমনের অনুমতি চেয়ে মক্কায় কাফিরদের নিকট লোক পাঠান তারা শর্ত দেয় যে তিনি সেখানে তিন রাতের বেশি থাকবেন না এবং অস্ত্রকে কোষবদ্ধ না করে প্রবেশ করবেন না আর মক্কাবাসীদের কাউকে ইসলামের দাওয়াত দিবে না বারা রদিল্লাহ তাল্লু বলেন এ সকল শর্ত আলী ইবন আবু তো আলীব রদিল্লাহ লেখা শুরু করলেন এবং সন্ধিপত্র লিখলেন এটা সেই সন্ধিপত্র যার উপর আল্লাহ রসুল মোহাম্মদ ফয়সাল্লা করেছেন তখন কাফেরা বলল আমরা যদি কথা মেনে নিতাম যে আপনি আল্লাহ রসুল তবে তো আমরা আপনাকে বাধাই দিতাম না এবং আপনার হাতে বায়াত করে নিতাম কাজেই এভাবে লিখুন এটি সেই সন্ধিপত্র যার উপর মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ফয়সাল্লাহ করেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর কসম আমি মোহাম্মদ ইবনু আবদুল্লাহ এবং আল্লাহর কসম আমি আল্লাহ রসুল বাড়া রাজিল্লাহ তু আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম লিখতেন না তাই তিনি আলী রাজিল্লাহ তু আল্লাহনুকে বললেন রসুল্লাহ মুছে ফেলো আলী রাজিল্লাহ তাল্লু বললেন আল্লাহর কসম আমি কখনও তা মুজবো না তখন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন তবে আমাকে দেখিয়ে দাও তখন আলী রাজিয়াল্লাহ তাল্লু তাকে তা দেখিয়ে দিলেন এবং আল্লাহনবী সাল্লাহ আলি সাল্লাম তা সহস্তে মুছে ফেললেন অতপর যখন তিনি মক্কায় প্রবেশ করলেন এবং সেই দিনগুলো অতীত হয়ে গেল তখন তারা আলী রজাল্লাহ তাল্লু এর নিকট এসে বলল তোমার সঙ্গীকে বলো যেন তিনি চলে যান আলী রাজু তু আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামকে তা বললেন তিনি বললেন ঠিক আছে অতপর তিনি যাত্রা করলেন